ونقعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه والسلام আমাকে বিষয় দেওয়া হয়েছে সৌরুল এখলাস এই সুরায় এখলাস প্রত্যেক সুরার নামকরণ করা হয়েছে ওই সুরার ভিতর থেকে একটা শব্দ খালিস নামটাই তার ভিতরের বিষয়বস্তুটা মোটামুটি একটা পরিষ্কার হয়ে যায় নামেরও একটা প্রভাব আছে একবারে পিওর আল্লাহর একত্র বা ইবনে মা বিয়া এতেকাল করেছেন তার জানাজা পড়াবার জন্য মহান আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে রসুল বলে না আমি কই আর মাভিয়া কই কই তার জানাজা ভারমুখী প্রায় ষাট মাইল দূর জিব্রাইল বলেন তার হেজাব পর্দা পাটিশন সরে গেছে আল্লাহ নবী তাকায় দেখেন মা লাশ সামনে দেখা যায় নবীজি তার জানাজার নামাজ পড়াবেন এই মুহূর্তে লক্ষ্য করে দেখেন যে সূর্যের আলু অন্ধকার হয়ে গেছে রসুল জিজ্ঞারা করেন ও সূর্য গ্রহণ লেগে গেল গেল নাকি। অন্ধকার হয়ে জিবুরাই ইসলাম বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সূর্য গ্রহণ লাগে নাই আপনার এই সাহাবীর জানা যায় শরীর হওয়ার জন্যে আকাশ থেকে অসংখ্য অগণিত নেমেছে যাদের পাকার আড়ালে করে সূর্যের আলো অন্ধকার হয়ে গিয়েছে আমার এই সাহাবীর এত সম্মান এত মর্যাদা যে তার জানা যায় অসংখ্য গণিত ফেরস্তার হলো এত সম্মান মর্যাদা হওয়ার কারণ কি এই মহান এখলা কাছে এই সাহাবির সম্মান কতটুক বেড়েছে যে তার জানা যায় ফেরাসটা সরি করেছে আমাদের কোন লোকের জানা যায় যদি মন্ত্রী তখন যায় দাম আসে দেখো কত মন্ত্রী এমপি হইছে এমপি মন্ত্রী শরিক হইলে আমরা মনে করি তার সম্মান আর আল্লা রহমতের প্যারাসটা যার জানা যায় শরিক হয়েছে তার সম্মান আর মর্যাদা কত বেশি আল্লাহ নবী বিশ্ব নবীর বসে আছেন যার নাম হলো আবুজোর গেভারি রাহ জিব্রাইল বলেন ইয়া রসুল আল্লাহ আপনার সাহাবি আবুজোর গেফারি এসেছেন রসুল বলেন ও আপনি কি আবতর গ্যাভারিকে চিনেন জিবরাইল আলী কালাম বলেন অগ্নবিধু আমি নই আসমানের যত ফেরাস্তা আছে সকল ফেরাস্তা আপনার এই চিনেন এবং সম্মান করে। করেন আল্লামাল আলামিন বলেন জিবুরাই আমার এই সাহাবীর এত সম্মান এত মর্যাদা আমাদের আপনি চিনবেন না ধরক্ষণ ঠিক না আর হজরত আবুজুর গ্যাভারির কত সম্মান যে আসমানের সমস্ত ভেরাস পর্যন্ত ওনাকে ছিনেন এবং উনাকে সম্মান করেন ইজ্জত করেন রসুল বলেন এত ইজ্জত সম্মান পিছনে কারণটা কি তার কোন আমলের কারণে এত সম্মান এবং এই সুরা কে মহাবত করেন এই কারণে আল্লাহর কাছে তার এত সম্মান ফেরস্তার কাছে এত সম্মান শুধু সুরায় এখলাস শুধু তা না আল্লাহ নী বলেন যদি কেউ তিনবার সুরা এখলাসের ফজলত এইভাবে বলতে গেলে আজকের সময় শেষ হবে কিন্তু ছোট্ট একটি সুরা তার ফজলতের সীমা নাই কেন এই ধরেছেন না তার সমকক্ষ আরো আছে রসুল কি আল্লাহ আল্লাহ সমান আমাদের সমাজে তো কিছু লোক নবীর আল্লাহ সমান নিয়ে বানাইতেছে যেরকম ঠিক কিনা আল্লাহর সমকক্ষ আর কেউ হতে পারে না আল্লাহ যে সকলের উর্ধ সকলের খালেক আল্লাহর পরিচয় এই সুরের মধ্যে তুলে ধরেছেন যে কোন কোনও আল্লাহর সমান হতে পারে না আমাদের মধ্যে যত গুণ আছে যত কোয়ালিটি আছে সবগুলো আল্লাহর দেওয়া আর আল্লাহর যে গুণ আছে এটা কেউ দেওয়া নয় আল্লাহর নিজস্ব এখন ঠিক নেই আচ্ছা যাক এখন আসুন সুরাটার সানি নজরুল কেন নজির করা হইল নজরুল তবে সংক্ষিপ্ত হইল বিশ্ব নবী রহমাদুল্লিল আলমিন যে সময় আসছিলেন তখন মানবজাতি আল্লাহ ভুললে বিভিন্ন মাহলুকের ফুজায় লিপ্ত হয়েছিল গায়রুল্লার ফুজায় মানুষ আল্লাহ আর কারো পূজা কারো আবাদত কারো উপাসনা করতে পারে না কিন্তু বিভিন্ন বস্তুর পূজা মূর্তির পূজায় লিপ্ত হয়ে গিয়েছে। তখন আল্লাহ রসুল এই জাতির সামনে তুলে ধরলেন যে তোমরা বলো লাহা ইহ আল্লাহ ছাড়া আর কোন কোনো কন্যা আর কোন মাবুদ নাই উপাস নাই নাই কেন তাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আরেক আয়াতের মধ্যে যে আল্লাহ রাবুল আলমিন এমন এক সত্তা যার কাছে যে গুণ আছে আল্লাহর কাছে এই গুণ এই ক্ষমতা কোন লোকের কাছে নাই এর মধ্যে একটা হইল যে আল্লাহ যিনি হবেন ক্ষুদা যিনি হবেন উপাস্য যিনি হবেন তার জন্য প্রথম নম্বর শর্ত হলো তিনি মরতে পারবেন না যিনি মরে যান যিনি ধ্বংস হয়ে যান তিনি আমাদের উপাস্য হতে পারে পারেনা কেন উনি যদি নিজেই আমরা যার উপাসনা করবো দুই নম্বর হইলো আল্লাহ নিজে পরিচয় তুলে ধরছেন এগুলা সমানায় বিস্তারিত আলোচনার দরকার এগুলা গেলে আমার অনেক লম্বি এখন লক্ষ্য করে দেখেন রসুল যখন বললেন যে বলো আল্লাহ ছাড়া কোন দেবতা কোনটা স্বর্ণের তৈরি কোনোটা রুফার তৈরি কোনটা হাতের তৈরি কোনটা মাটির তৈরি কোনোটা কাঠ দিয়ে বানিয়েছি আপনি আল্লাহ কেসের তৈরি দুই নম্বর হলো আপনার আল্লাহ खुद रसुलर फरिश दें तो भगवान भगवती ভগবানের বউ ভগবতী যেরকম ঠিক নেই আমরা গড আছে গড়ে আছে সুতরাং আমাদের তো দুদিক আছে আপনার আল্লাহ বলতেছেন ওনার আল্লিয়া আসেনি আল্লাহ তখন তাদের জবাব দেওয়ার জন্য সুরায় এক করলেন এখন আমাদের আল্লাহ হলো বহুজন এক একটা সেক্টরে এক একজন একজনের নাম গঙ্গা দেবী উনি গঙ্গায় বিপদে হলে সাহায্য করব একজন হইল শিক্ষা দেবী শিক্ষাও লেখা লেগে গেলে দেবী ও লক্ষ্মীর লক্ষ্মী দেবী এইভাবে এক একটা সেক্টরে এক একজন রেফিট শুধু কাবাগরের মধ্যে তিনশো ষাটটা মূর্তি আছে তারা তেত্রিশ কোটি দেব দেবীর সকলে মিললেও তারা সমস্যার সমাধান করতে পারে না কেমনে করব। এটা তো একটা জিতা পারবো কেমনে মূর্তি গুলোকে জিতা না মরা নিজে বলে। হল্লা আহিয়া যেগুলো সব মুদ্রা একটা জিন্দা নয় এমন দুর্বল তার নিজের খাবারটা রক্ষা করতে পারে না তাহলে তোমরা ঠাটা হলে হ্যাঁ কামনে আল্লাহর গজব যখন আসবে এটাকে ফিরাবে কেমনে তোমার তো ফিরাইব দূরের কথা হ্যাঁ নিজেরা মাসি এখন লয়ে যায়। সিরা দই মই খ দেওয়া আছে সামনে কলা ডিম এটা মাসিয়ে নেয় তাও চুরি করে নেয় না আওয়াজ দিয়েই নেয় এমন কি কোচারি না আওয়াজ মন নেয় আটকাও খাই আবার ফের পরে যখন যায় কি তখন আবার আওয়াজ দিয়েই মাসি যায় ভন করে দেয় খাইয়া ফের পরেছি তোমার খন আমি লেছি খাইয়েছি কিতাপর্ষ যেরকম ঠিক কিন্তু কিন্তু আমার কথা না আলমারে যে বলছেন এসব লিদিন বড় তলি বল মতুলো রক্ষা করতে পারে না মাসির হাত থেকে তার খাবার দৌবু আল মতলুব যে কামনা বাসনা পেশ যে ওইল তালেব আর যার কাছে করে তার নাম মতলুব দুর্বল কিন্তু তুমি দার কাছে চাচ্ছ সে তোমার থেকে আরো একশগুন দুর্বল দুর্বল না তাহলে তোমার রক্ষা করবো সামনে গজব থেকে রসুলের সামনে একবার বগল তুলে তো এটা একটা আত বাঙ্গা কেন কইটা আমি বেরিয়া বাংশি কেমন খুদা চিন্তা করে বন্দা বেরিয়ে আত বাঙ্গিলা আর আমাদের আল্লাহ এমন আল্লাহ আল্লাহ পরিচয় তুলে দর্শেন আমি আল্লাহ যেরকম আছে কি নাই আমি কোন কিছু করতে হইলে কোনো বাহিনী লাগে না খালি কইলি যেরকম আল্লা আলমিন বলেন যে আমি কোন কিছু করার ইচ্ছা করলে খালি কইলি হয় হো ওই সব কি সব কন্ট্রেনে যাগা তা মেয়ের মানে ফুইয়া একটু আপ কইলে। আরে বাইরে যদি হাসরের মারে পর কালে আমার জায়গা বড় হোক এরবো লড়বো লড়াই দেবো লড়াই তুইবো জাগা জাগা না থাকলেও আপনি লড়া দেন আমার আমার বিরুদ্ধে যারা যায় নম্রত আমার বিরুদ্ধে ছিল বড় বাহিনী ব্যবহার করছি না খালি মশা সারি দিয়েছি মশা আমার বিরুদ্ধে ছিল আমি খালি পানির হুকুম দিছি আবরাহার বিরাট বড় হস্তি বাহিনী আমার ঘর নিশ্চিন্ন করা দিবে আমার বিরুদ্ধে আমি মারতাম না আমার ক্ষমতা নাই তার উঠের জন্য আপনার বাসার কাছে যখন গেল আপনার বাহিনীর কাছে যে আমার কিছু উঠ আপনার বাহিনী হেরা আটকাই দিয়েছে আমার উঠ গুলো দিলেন আব্দুল মুি এই জন্য আমি আইসি আর গড়ের মালিক আল্লাহ গড় আল্লাহ রক্ষা করবো এখন এই বিশাল অস্থি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ কোন শক্তিশালী বাহিনী রাস্তা বাড়াইলেন না চোট আবাবিল পাখি চোট পাখি চড়া ফাঁকির মতো এই পাখি যথেষ্ট যেরকম ঠিকা এমন ভাবে দিল এক গরুয়া হলাইলে মূর্তির আগ বাঙি দিয়েছে বেরিয়ে তো হইল এটা কেল লেগে বাংলা খুব বাঙ্গার কারণ এলো আমি তো সবসময় সাথে পূজা করি একদিন ভেসাবে ধরছে মানুষের যখন নাকি মূল হক থেকে সত্য জিনিস থেকে সরে যায় তখন তার জ্ঞানের মধ্যে পর্দা করে যায় কি সে হক আর বুঝে না আমরা দেশে ই সহজ কথাটা বুঝে না যে নবী যেদিন দুনিয়াতে আইলেন এদিন তো বিদায়ও হইলেন তারিখে যে আনন্দ মিছিল এটা দুঃখ হতে পারে কারণ যদি হয় আর মোহাবতের যে হয় তার মৃত্যুর তারিখে কোনো আনন্দ করতে পারে না এই সহজ জিনিসটা ওরা বুঝে না এরা নবীজির বিদায়ের তারিখে আনন্দ মিছিল দিয়া নিজেরা গর্ভের সাথে খায় যেরকম টিকা কেন বুঝেনা যখন হক দেখেন এখন হক দেখি না এটা আমার কথা না আল্লাহ কোরআানে বলছেন হ্যাঁ দেখেনা কেন হক বুঝেনা কেন সব বুঝে আল্লাহ বলেন খুব সিম রবিন বোলে তরার সুখে সামনে ও আল আবু সারি হিম ঘৃষা ফর্দ পড়ি যায় আর শোক দিনিস আঠ এক অজার বৈনিম সদ্দ অমিনুশৈ নুম ফ হুম লি রু তার অবস্থা কি হয় ওয়ান্না দি কি সব দা তারা সামনে দেওয়াল অমিন খাল পিছনের দিকেও তারা দেওয়ালা দেখে না যে এরকম না পাক সই না হুম লাইব আল্লাহ বলেন দেখে না দেখে না বলছে এবারের বউ কি দেখে না এবারের ব্যবসা বাণিজ্য দেখে না এবারের দেখে না সবচেয়ে দেখতেছে দেখেনা কেমনি হুম চির অর্থ হইল এরা সত্য জিনিস আর দেখে না আমি বাংশি মিলে খেললে আর আমি করে দূরে হঠাৎ করে দেখি আওয়াজ হইতেছে ভেশাবের আওয়াজ দিয়া শাস ডাক দেখি কুকুরের নিয়ম হইল যেখানে কুষা দেখবো এক একশো রাখ লক্ষ্য করে দেখেন কুতো দৈরে ধরে রাস্তাটা যায় আর গাছ দেখে আবার সরাক জাগা জায়গা সরাক সেরা যায় এখন ওইসি কিটা তারার অবস্থা এরা ওই কুকুরটা ফেসাব করেছে তার মূর্তির মুখো তো এই জাতির সামনে আল্লাহ রসুল যখন দরে তুললেন তখন তারা হয় যে আমি ঘুমাইনি কিসের তৈরি কয়জন একজন না অনেকজন আল্লাহ তখন আয়াতির করে বলেন কল হো আহাদ হ্যা রসুল আপনি বলুন কল হু আহাদ আমার আল্লাহ আহাদ আহাতা কইছে কুলহু আল্লাহু আহাত আহাত কেন ওয়াহেদ কই তো আছেন আল্লাহ এক কইসেন না কেন এক কইলেই বুঝা যায় দুই আছে কন্যা ওয়াহ কইল সানি আছে আমি সামনে কইন এক কইলুই একজনে বুঝে যে দুই আছে যদি কেউ আরবিতে বিতে ওয়াহেদ তো বুঝবো ওয়াহেদ মানে আছে In English is going one to one, when you two are say, zero to me. <laughs> Allah says, Qulhuwa Allahu ahad na khuya, Qulhuwa Allahu ahad balam, Amar two nai, Amar sani nai, Amar ditiyo nai, Ami wad ditiyo, Ami ekok, -ok, Ami Allah konu ditiyo hayla, Ami Allah ulam, Qulhuwa Allahu ahad. <laughs> <laughs> <laughs> ami Allah ek, ekna, ek na ekok, -ok, wad ditiyo. যার কোনো দ্বিতীয় নাই দুই নাই আল্লাহ এখন এই পরিস্থিতি অনেক লম্বা সময় লাগবে বলেন আল্লাহ হলেন সামাদ আল্লাহর পরিস্থিতিকে বলেন আল্লাহ কি সামাদ সমাদ কি সমাজের আপ বাংলা অর্থ মানে সহ তর্জমটা হইলো ও মু ফার্সিতে হয়িক তার নাম তিনি অমুকাভিকি মানি ও কাবেররা তোমরা যে বলছো যে আপনার আল্লাহ কিসের তৈরি তোমরা ক্ষুদে হইল। মাটির মুখা মাটির দিয়া লাগে তোমাদের খুদা হইলো কারের মোকাবিকি কারো লাগে বানাইতে হয় আমার আল্লাহ রুফার মুখাবিক নয় সনের মোকাবিকি নয় নূরের মোকাবিকি নয় আল্লাহ কোনো বস্তুর তৈরি নয় আমার আল্লাহ কোন বস্তুর তৈরি নয় কোন বস্তুর মুখাবিকে তিনি নন কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহ বলেন সামাদ মানে ও মুকাভি কি আছে অন্য কোন বস্তুকে যদি তুমি করো তাহলে সে সে মরে থাকে কিন্তু আল্লাহ ঘুমের তিনি ময়রা থাকেন না তিনি সব সময় জিন্দা তিনি ঘুমাইয়া আছেন আল্লাহ বলেন তাই চব্বিশ ঘন্টা আমার বন্দার কথাগুলো শোনার জন্যে বিপদ আবদ দেখার জন্যে চব্বিশ ঘন্টা একটা মিনিটের জন্যে আল্লাহ ঘুমান না কোন সময় তুমি কোন বিপদ করে ডাকিবে আমি ঘুমাই তাহলে আল্লাহ ও আল্লাহ বন দেখা মুখ বন আমি দেখতেছি তুই যে বিপদে কন্যা অন্তর্তিকা কষ আমি শুনতাসি কোন লাগে না একটা হাত ভিতরে ব্যাঙ্গা দেখে এটা পুকা পুকার মুখের কাছে একটা ঘাস দেওয়া ফুকটা যে নাম হইলো আর তার নাম কি আল্লাহ আকবাস কোনখ্যা দিতে গেলে দিন লাগবে তিন নম্বর হইলো কোন কাজের মধ্যে ত্রুটি নাই তার নাম সমাদ প্রত্যেকের কাজের মধ্যে ত্রুটি আছে বানাইলে আরেক মিস্ত্রী দেখা না বুলবে বললো যে কোনটা হয় কেন অসুবিধা কণ্ঠে আর আল্লাহ বলেন মা তারা ফরজিয়া ইল বাসারা হাল হাসির আমি ক্লান্ত আমি পরিশ্রান্ত আমি ব্যর্থ হইলাম আল্লাহর সৃষ্টির মধ্যে কোন ঢোল ধরতে পারলাম না তোর মুস খেত গড তোমার না সৃষ্টিত ভুল নাই এই যে আছে এত বিশাল বট গাছ গুটা ছোট গাছের সাথে ফলের মিল নাই ভুল দর্শক তরমুজ গাছের লত চিকন আরো এত বড় ফাঁস কেজি তরমুজ নাই কি কথা বলছে এমন সে তরমুজ গাছে যদি বটের গুটা দিতা আর তরমুজ যদি বট গাছে ওই তো গাছে আর ফলে গিয়ে একটা সামান্ত যদি কোনো মিল নাই আর লক্ষ মিল করি করছি তোর বুল এখনই বাঙি যে আমার কথা মত যদি মুজ লটকাই দিতা বট গেছে এখন যেভাবে বডের গুডাটা ভরছিল না যদি তরমুজটা ভরতো তাহলে আমার জনকন ঠিক আর মানুষের তালু থা কত মানুষের মন লইলে ঠিক না আরেকটা আল্লাহ নৌকা লোয়া যায় জায়গা নাই এমন ভিড় আল্লাহ হর জোড়া মধ্যে কবজা না লাগাইয়া আলাদা দরজার মধ্যে কবজা লাগাই এইভাবে স্কুপ যদি নাট বাইরে থাকতো খুললে ভাউটি বেগত হইতাম ও কম লাগতো আর লাম্বার আগে আবার লাগাইয়া লামিয়ে যেতাম গিয়ে আল্লাহর আমার সৃষ্টির মধ্যে বুল ধরতে গেছো যা তো সৃষ্টির মধ্যে বুল ধরতে গিয়া নৌকাটা মাছ কানো ডুবে গেছে না লেখা কইবার লেগিয়া হের ছাত্রাইয়া দেখে হের জুতা গেছে একদিকে সাঁতা গেছে একদিকে হের ব্যাগ গেছে গিয়ে একদিকে এমনকি সাঁতারতে সাঁতারতে হের ফোর লঙ্গি কই লে গেছে কি এখন ভাই এর কাছে আল্লাহ আমি মিজামনগর আমার কথা মতে নাট বল থাকতো আর কুল্লা বেগের মধ্যে হওয়া তো এখন আমার ব্যাগ